মুজাহিদ রহমতুল্লাহ আল্লাহী হতে বর্ণিত যে এক ব্যক্তি ইবনু উমার রাজিয়াল্লাহ তাল্লাহ্নের নিকট এলেন এবং বললেন ইনি হলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি কাবা ঘরে প্রবেশ করেছেন ইবনু উমার বলেন আমি সেদিকে এগিয়ে গেলাম এবং দেখলাম যে নাবি সাল্লাহু আলাইস্লাম কাবা হতে বেরিয়ে পড়ছেন আমি বিলাল রজিয়াল্লাহ তাল্লাহ্নকে দুই কপাটের মাঝখানে দাঁড়ানো দেখে জিজ্ঞাসা করলাম নাবি সাল্লাহ আলাইস্লাম কি কাবা ঘরের অভ্যন্তরে সালাত আদায় করেছেন তিনি জবাব দিলেন হাঁ কাবায় প্রবেশের করার সময় তোমার বা দুই স্তম্ভের মাঝখানে দুর রাকাত সালাত আদায় করেছেন অতপর তিনি বের হলেন এবং কাবার সামনে দুরাকাত সালাত আদায় করলেন